প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা বাকারা আয়াত পঁচিশ থেকে ছাব্বিশ ও বাশির ই না আমানু আহমিলুস যারা ইমান আনে এবং নেকামড় করে তাদেরকে আপনি সংবাদ দিন বাশির আর ইখবর এমন সংবাদ দেয়া যে সংবাদের মধ্যে দ্বারা কোন ব্যক্তি আনন্দিত হয় খুশি হয় বাশির ইদিনা আমানু আহবিন এটা শুধু একটা মানা না বলল এটা বাশিরের তাফসির না পরে বা আসে তবে বা এটা আন্না হাফে মুসাবিনের সঙ্গে যুক্ত যে বা এটাকে সাধারণত হজম করে দেওয়া অবকাশ আছে হজব করে দেওয়া হয় মানে আন্নার সঙ্গে মুক্ত বা সেটা সাধারণত হজব করে দেওয়া হয় আশার ইার জান্নাত এখানে বিবরণ দিতেছে জান্নাতে কি রকম জিনিস থাকবে তিন ধরনের মেয়ে মতো কথা এখানে বলা হবে আন্না তাদের জন্য রয়েছেন এমন বহু বাগিচা তাজরি মিং তাহার আন্দ যেগুলো দিয়ে বহমান থাকবে ঝর্ণা ধারা যেগুলো ধারা কিনা এমন বাদ যেগুলোতে গাছ থাকবে বাড়ি ঘর থাকবে তাজরি মিং তাহা তো কুসুরিহা ওই জাননাতে যে গাছগুলো সেই গাছগুলোর তলদেশ দিয়ে এবং সেই বাগানে যে সকল অট্টালিকা থাকবে সেই অট্টালিকা নিচ দিয়ে প্রবাহিত হবে আনহার নহর বানানো হয়েছে ধারা আনহার তো মূলত বলা হয় খাদ খাদটাকে তাই না বলতেছে এখানে আনহার জারি হবে এটার উদ্দেশ্য হল আনহারের মধ্যে পানি জারি হবে যে জায়গা দিয়ে পানি প্রবাহিত হয় সেটাকে নহর বলে নহর কে নহর কেন বলে যেহেতু মা ইয়ানহারুহু আইরু পানিয়ে সেই জায়গাটাকে খাত করে ফেলে এই জন্য এটাকে নহর বল হোসানিব রহিমুল্লাহ এখানে আন্হারের পরে বলছে আল ফিহা মানে পানি প্রবাহিত নহরে এরপরে নহরে যে ব্যাখ্যা দিলেন এই ব্যাখ্যা দ্বারা তিনি এটা বোঝালেন যে জান্নাতের নহরগুলো দুনিয়ার নহরের মতোই হবে এটা একটা কৌল জান্নাতের নহরের ধরন দুনিয়ার নহরের মতো হবে দুনিয়ার নহর যেমন খাদ থাকে মাটির মধ্যে এরপরে পানি প্রবাহিত হয় আছে যে জান্নাতের নহর গুলো গাইরি ওখ দুধ ছাড়া প্রবাহিত হবে মানে সমতল ভূমির উপরে পানি প্রবাহিত হন মনে করেন পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহিত হয় না আমাদের বড় পাইপ তুমি উপর দিয়ে দিয়ে রাখে ভিতর থেকে পানি প্রবাহিত হয় এখানে পানিটাকে তুমি কল্পনা করো চারপাশে পাইপ ছাড়া পাইপ ছাড়া পানিটা কল্পনা করো তো এইভাবে জান্নাতের নহর প্রবাহিত হয় জানাতের সবকিছুতে হলি ভাষা তাই না এরকম দুইটা রেওয়াজ আছে এক রেওয়াজ মোটামুটি ইয়ে যে জান্নাতের নহর দুনিয়ার নহর পানি কম আর আরেক রেওয়াজ হলো যেটা মরুর রেওয়াজ আন্ার ও জান্নাতের তাজরি মিনগাই যে নাহারের দিকে নাহারের দিকে মাজাস কোন মাজাস এটা কেউ বলে জরফ বলে হাল বোঝানো হয়েছে মহান বলে হাল বোঝানো হয়েছে এটা আরেকটা একটা বলা হাতের যে রিক্রুল মাহাল্লি ও দাতুল হাল্লি শুনতো রাখি ذكر الْمَحَلِّ وَإِرَادَةُ الحال إِتَ حَال أوي حال مستقبل ماضي সেটা না حَلَّ يَحُلُّ أوي نَزَلَ يَنْزِلُ সেটা জরফটা উল্লেখ করা হলো কিন্তু উদ্দেশ্য হলো মাজরুর তো একটা সময় সামনে বললেন যে এখানে এই মাজাজ আকলি হইছে আর আরেকটা হলো যে نهر বলে ماء النهر উদ্দেশ্য এটা হইতে পারে كُلَّمَا رُزِقُوا مِن حَامِنِ ثَمَرَاتِ الرِّزْقِ কুল্লামা রজিক মিনহা যখনই তাদেরকে সেই জান্নাত সমূহ থেকে রিজিক হিসেবে কোনো ফল দেয়া হবে কুল্লামা রুজিকো মিনহা উতএমিন তিনকাল জান্নাত সেই জান্নাত সমূহ থেকে যখনই তাদেরকে কোনো ফল দেয়া হবে রিসকা রিজিক রূপে ক আলু তারা বলবে হা দাল্লি রুজিক মিন কবলু এত অবিকল সেই ফল যা আমাদেরকে এর আগেও দেওয়া হয়েছে এর জাননাতে একটু আগে দেওয়া হয়েছে আর আল্লাহ জামাকুল্লাহ বলেন এখানে হইতে পারে তাহলে আয়াতের মানাটা হলো যেটা সামনে আসতেছে আল্লাহ বলতেছেন ফলের মতোই হবে দুনিয়াতে আমরা যে আপেল কমলা মালটা কলা খাই দেখতে এগুলোই হবে তো এগুলো দেখে তারা বলবে যে আরে হা আল্লাহাদুসুক না মিল এগুলো তো দেখতে কিনা আমরা এরপরে যখন খাবে তখন মনে হবে আরে এটা তো অন্যরকম এটা কেন এটার হেকমত যেটা বলা হয় সেটা হলো যে একটা জিনিস যত দামি হোক যত সুস্বাদু হোক এটার প্রতি কারো যদি পরিচিতি না থাকে তাহলে প্রথমবার তার দিনের মধ্যে রগবত পয়দা হয় জান্নাতে একটা মুহূর্তের জন্য একটা জিনিসের প্রতি বের অবতী এটা কেমনি হবে যেন একটা মুহূর্তের জন্য যেন কোনো একটা জিনিসের প্রতি বের অফবতি না থাকে এই আল্লাহ তালা জান্নাতে সব কিছু যেগুলো দেখাবেন সেখানে এমন যেগুলো দুনিয়াতে তার পরিচিত পরিচিত কেউ যদি কোনো একটা ফল নাও দেখে তারপরে পরিচিত মনে হবে এমন হইতে পারে না যে তো যেখানে যাতে করে দেখেই তার কাছে রগবত লাগে অপরিচিত জিনিস অনেক শাশুসাধু হলেও প্রথম বা তার মন চায় তো এখানে তো দুইটা ব্যাখ্যায় হইতে পারে যে এটা তো সেই জিনিস যেটা আমরা দুনিয়াতে আমাদেরকে দেওয়া হয়েছে বুঝছো না। তাহলে যে দুনিয়াতে দেয়া হয়েছে এই মানাটা হবে একদম প্রথমবার কুল্লামা শব্দটায় প্রত্যেকবারের মাহানা বুঝায় না যে যতবার তাদেরকে ফল দেয়া হবে ততবার তারাই এই কথাটা বলবেন হাদ আল্লা মিন রুজিব না এখন এই মিন কবলুর ব্যাখ্যা যদি শুধু জাননা হয় তাহলে এই কথাটা অন্তত প্রথমবার কি তারা এটা বলবে এই প্রথমবার বলবে এই জন্য এখানে কথাটা হলো যে প্রত্যেকবারই তারা হাদ আল্লাদি রুজিব না আমিন কবলু বলবে একদম প্রথমবার বলবে হলো মিন মিনকুফিল আর পরেরবার তাদের এই কথাটা ব্যাখ্যা হবে মিন ফিল প্রত্যেক তারাই এর আগেও তো আমাদেরকে দেয়া হয়েছে এর আগে মানে আর দ্বিতীয় তৃতীয়বার এরপরে যতবার বলবে এর আগের বার জানাতে যা দেয়া হবে। তার মানে জাননাতেও প্রত্যেকবার ফল দেয়া হবে যে একই রকমের ফল দেওয়া হবে বাকি প্রত্যেকটা ফলের স্বাদ ভিন্ন রকম হবে মানে হাদিসের মধ্যে আসছে যে প্রত্যেকটা প্রত্যেকটা কামরে আলাদা আলাদা সাজা আলাদা আলাদা এত ফল যা এর আগেও আমাদেরকে দেয়া হয়েছে এই কথাটা তারা কেন বলবে জান্নাতের ফলগুলো দেখতে একরকম হওয়ার কারণে আকার আকৃতি একরকম হওয়ার কারণে এই যে লিতা এই কথাটা মোসানেফে বললেন যে এটা সামনের আয়তের করিনাই বললেনি বাহি মুহা এই আয়াতের করিনা দিয়ে এই তাফসির কথাটা উনি বানালেন উতু বিহি মুহা তাদেরকে এক একই ধরনের ফল দেয়া হবে তাদেরকে একই ধরনের ফল দেয়া হবে উতু বিহি আই জি উতাহান এখন এই আয়াত প্রত্যেকবারই তার কুল্লামা শব্দ কি বুঝাইতেছেন জান্নাতে যতবারই ফলটা দেওয়া হবে ততবারই তারা হাগ আহাদি মিন কবলু বলবে তাই না একটা মোসাল্লাফে বলতেছে মিন কবলু দ্বারা উদ্দেশ্য হল মিনকু ফিল যখন প্রথমবার দেওয়া হবে তখন কি তখন কি কথাটা বলা সই হবে কুল্লামা শব্দটা বুঝাইতেছে একদম প্রথমবারও তারা বলবে তো প্রথমবার বললে মিন কবলু ফিল জানা এটা কিভাবে হয় এটা বলা হলো যে আদালি রুজিপনা মিন কবলু এটা। মিন মিন ফি বলা কারণে ওখানে গেলে জান্ অপরিচিত কোনো যে বললাম না দুনিয়াতে যত ফল আছে সব কি আমিও তুমি দেখছি এইগুলো আমাদেরকে আল্লাহ খাওয়াবেনা নাকি যেগুলো ওই এটা দুইটা মানা একটা হলো আর রফাহা লুম মানে জান্নাতটাকে তাদের জন্য সুগন্ধিময় করে তুলবেন আর একটা হল আরফাহা লুম তাদের কাছে পরিচিত করে দেবেন মানে সেখানে গেলে বাড়ি ঘর এমন মনে হবে যেন থেকে পরিচিত বাড়ি ঘরের ব্যাপারটা যদি খানার ইন্ত প্রথমে খানা এবার গল্প করার জন্য মানুষ লাগবে না অথবা যত ভালো ঘরেই হোক খাবার যত উন্নতই হোক একা একা কি আর আমাদের আব্বা জানার ভালো লাগে না আমাদের ভালো লাগবে আবার নিশা ইনিয়া তারাও থাকবে দুনিয়াতে কারো যদি থাকে তাহলে সে যদি জান্নাতে যায় তাহলে সে তো থাকবেই আর যাদের থাকবে না তো দুনিয়াতে আল্লাহ তালা স্বাভাবিকভাবে মহিলা অনেক বানিয়েছেন তো ওদের মধ্যে মুসলমানদেরকে আল্লাহ তালা তাকসিম করবেন আর মুসলমানদেরকে মুসলমানদের তাকসিম করবেন এতটুকু কথা আর কি আল্লাহ তালা সেখানে তাকসিম করে দেবেন দুনিয়াতে যে সকল মেয়েদের স্বামী ছিল না তো সেখানে আল্লাহ তালা পুরুষদের সাথে মেয়েদেরকে মিলিয়ে দেবেন আর দুনিয়াতে যদি এমন কোন পুরুষ থাকে যার কয়েকজন স্বামীর স্ত্রী ছিল তাহলে সেখানে দুরকম কথা আসছে সাহাবিদের মধ্যে দু রকম একটা দেওয়ার ছিল সেখানে ছিল যে মহিলাকে ইস্তেয়ার দেয়া হবে তুমি তোমার একাধিক স্বামীর মধ্য থেকে যাকে তুমি বেছে নাও মহিলা যারে বাইরে নেবে আরেকটা কৌল হলো যে মহিলা হ্যাঁ হ্যাঁ মহিলার যদি একাধিক স্বামী থাকে একাধিক স্বামী থাকে মানে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে তো সবগুলো সে পাবেন কিন্তু একজন মহিলা কয়েকজন স্বামী ছিল দুনিয়াতে থাকতে পারে না তো সেখানে এই মহিলা মহিলাকে কে পাবে তো এখানে দুইটা কৌল আছে একটা হলো যে তাকে এখতিয়ার দেওয়া হবে যে তুমি যার কাছে ইচ্ছা থাকতে পারো সে যখন একজনকে বেছে নেবে দুনিয়াতে তার সাথে যে সবচেয়ে ভালো আচরণ করতো তাকে সে বেছে নেবে একটা কল হলো এটা আর হলো হইলো সর্বশেষ যার সাথে সে ছিল তারা বেছে নেবে ওটা বিষয় এখানে যেটা বলার উদ্দেশ্য সেটা হলো যে আল্লাহ তালা হৌর তো দেবেনি আবার দুনিয়াতে যারা ছিল তাদেরকেও দেবেন সেটা আল্লাহ তাহলে ভাগ করে দেবেন নিজেদের জান্ন মানে নিজেদের জন্য কি মহিলাদের বাড়ি থাকা লাগে তোমার ঘর যেটা সেটাই তো তার ঘর পুরুষদেরকে তো আল্লাহ একাধিক স্ত্রী দেবেন মহিলাদেরকে একাধিক স্বামী দেবেন না এটা প্রয়োজনও পড়বে না মানে আল্লাহ জান্নাতের মহিলা কেমন হবে তুমি বলো দুনিয়াতে একজন মহিলা সে আখলা কালা যত বড় আখলা হইতে পারে তার চেয়েও তো কত উন্নত আখলা কালা হবে না জানা দুনিয়াতে একজন মহিলার আখলা হিসা যে সে একজন স্বামীকে এসে চায় তার আখলা উন্নত আখলাখের অবস্থাটা হলো এটা সেখানে তাই হবে আর পুরুষদের ব্যাপারটা আল্লাহ তালা বানাইছেন এমন ভাবে যে সে একাধিক চাইবে বানাইছেন একাধিক চাইবে এই জন্য আঙ্গে একরামকে ফজলত দিছে একাধিক স্ত্রী দিয়ে এটা ফজলতের ব্যাপার হ্যাঁ অন্যদের ব্যাপারে বলা হয়েছে তুমি যদি না পারো তাহলে করোনা কিন্তু নিয়ামত হলো থাকার জায়গা হলো উন্নত জায়গা খাবার হলো এরপরে আজওয়াজ হলো সব নেয়ামত সেটা এরপরে বলতেসি সবগুলো নিয়ামত ভিতরে সে থাকবে অনন্তকাল অনন্তকাল দুনিয়াতে কোনো ব্যক্তিকে যদি অনেক নিয়ামত দেওয়া হলো কিন্তু তাকে যদি বলা হয় যে এখানে আপনি থাকবেন মাত্র একদিন তাহলে এই যে অল্প সময় থাকবে এটার কারণে শুরু থেকেই তার মনের মধ্যে এই আনন্দটা পুরো মোকাম্মল হয় না মনে করে যে সুন্দর একটা বাড়ি দেওয়া হয়েছে বলা হয়েছে এটা আপনি অস্থায়ী থাকবেন এই বাসাটার মধ্যে আপনি অস্থায়ী ভাবে থাকবেন যত সুন্দরই হোক তার মনে ওরকম একটা আনন্দ লাগে আর যদি বলা সে যে আপনার একটা দলিল করে না এটা হলুদের আসল অর্থ হল আল মাকসুদ্ তবিল কাল থাকবে অনন্তকাল তর্জমা করা হয় কেন কেমে অনেক জায়গাতে জান্নাতিদের ব্যাপারে যে খাল আসছে সেখানে আবাদা শব্দটা বলে দেওয়া হয়েছে জাহান নামেদের অনেক জায়গাতে আবাদা বলে দেওয়া হয়েছে যেখানে যেখানে আবাদা বলা হয়েছে সেই আবাদা শব্দটা করি না যেখানে সামিল না এটা হলো আবাদা শব্দের মানুষ যদি নাকি আবাদা নাই কিন্তু অনেক জায়গা আছে এই জন্য সব জায়গায় মত এটা হয় তারা নিঃশেষ হবে না কথা বলে এরপর জান্নাতের কথা বলে কোরআন কেরমের একটা আহ এটা যেখানে আল্লাহ তালা জান্নাতের আলোচনা আনেন সেখানে জাহান্নামের আলোচনা আনেন যেখানে জাহান্নামের সেখানেই জান্নাতের যেখানে মোমিনদের সেখানে কুফ্ফারদের আমি এটা হয় যেন জাহান কথা শুনে কারোর ভিতরে প্রয়োজন হচ্ছে বেশি ভয় না সাওয়ার হয়ে যায় আবার জান্নাতের কথা শুনে বেশি তার দরকার না জেগে যায় এপরে এর মোনাসে মতো আল্লাহ তালা কখনো দেখা যায় একটাকে মুক্তাচার করে আরেকটাকে মোতাব্বল একটু লম্বা করে আবার কখনো কোনটা সমান সমানই থাকে এখানে যেমন দেখো জাহান ব্যাপারে এক সংক্ষিপ্ত কথাই বলছি বেশি কিছু বলেনি এই আয়াতের নজরের দিকে খণ্ডন করার জন্য আল্লাহ সামনের আয়াত নাজিল করছেন ইহুদিরা কি বলতো ইহুদিদের কথাটা সামনে আসতেছে তারা এই কথাটা কখন বলত ইহুদিদের কথাটা হলো যে আল্লাহর কালামে মশা মাছির আলোচনা আসছে রবুল্লা আলমিনের কালামে আন কাবুতের আলোচনা আসছে ইহুদিরা তো আসলে এরা তো এদের ভিতরটা খারাপ এরা আসলে কোনো আপত্তি করার জিনিস পায় না এই জন্য উল্টা পাল্টা জিনিস দিয়ে আপত্তি করে তারা বললো যে আল্লাহ কালামের মধ্যে মশা মাসির আলোচনা থাকবে তারপরে মাকড় সারা আলোচনা থাকবে রবুল্লা আলমিন এত যা তিনি বুঝে ছোট ছোট জিনিসের আলোচনা করবে কি বোঝানোর উদ্দেশ্য বোঝানোর উদ্দেশ্য যে এটা আল্লাহর কালাম না তারা শব্দটা বলতেছে জুবাব দারা মাসাল পেশ করেছেন মানে কথার মধ্যে জুবাবের আলোচনা আনছেন তো তোমার সেখানে তো জুবাবদারা কোন মাসাল পেশ করে না জুবাবের আলোচনাটা আনছেন এই তুচ্ছ জিনিসগুলো উল্লেখ করে আল্লাহ কি ইচ্ছা করছেন তাদেরকে জানতে চাওয়া উদ্দেশ্য এই জানতে চাওয়া উদ্দেশ্য তখন আল্লাহ হলো যে এত ছোট্ট জিনিস আল্লাহ উল্লেখ করবে না হয় না কালাম না আল্লাহ তো বড় বড় হাতির কথা উল্লেখ করবে আসমানের কথা উল্লেখ করবে আগের আয়তের সাথে মুনাসাবাদ এই আয়তের মুনাসাবাদ হলো ওই যে ওটার সাথে আয়তের মুনাসবাদ সেখানে আল্লাহ তালা দুনিয়ার মানুষকে বললো তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে সন্দেহ দূর করা পলিসি আমি বললাম এটা করো তোমরা এখানে কুফফারদের একটা ফেরখা ইয়াহুদ তাদের একটা রাইবের কথা উল্লেখ করে সেটা আল্লাহ তালা জবাব দিতেছে তাদের রাইপটা হলো যে একজন যদি আল্লাহর কালাম হইত আল্লাহ তালা তো শানের খেলাফ এত ছোট ছোটো জিনিসের কথা উল্লেখ করার অতএব যেতে ছোটো ছোটো জিনিসের কথা করানো কেরেমে আসছে বোঝা যায় যে এটা হয়তো আল্লাহর কালাম হবে না আল্লাহ তালা বললেন যে না আল্লাহ তা ছোট জিনিস দ্বারা উপমা পেশ করতে সংকোচ বোধ করেন না যদি উপমা দিতে হয় যেই জিনিসের ওই জিনিসটার তুচ্ছতা বুঝাইতে হয় তাহলে এই তুচ্ছতাটা যেই জিনিস দ্বারা স্পষ্ট হবে সেটা উল্লেখ করতেই হবে এটা উল্লেখ করতে আল্লাহ সংকোচ বোধ করেন না আল্লাহ তালা সংকোচ বোধ করেন না কোনো ধরনের উপমা পেশ করতে মা। কোন ধরনের উপমা পেশ করতে আল্লাহ সংকোচ বোধ করেন না বারৌদাহ তা মশা বা তার চেয়েও বড় কোনো কিছু হোক মশাহক হোক অথবা তারও উপরে কোনো কিছু হোক তারও উপরে কোনো কিছু হোক আইয়া মাসালান আই মাসালন আইয়া ধরিবা মাসালান জালা মাসালনীবা বিমান ইয়া জালা মাটা হবে না কেরায় মৌসুফা কেরাই মৌসুফা নাকি শাহের মানে হবে মাটা কিছু মানে হবে সাইয়ান আর মায়ের পরের মোফরাতটা হবে তার সিফত মা শব্দ এটা তার মা শব্দও হইতে পারেমিম নে মাটা হলো মৌসুফ ইয়া এই জমি এটা হলো জুমলা সিফত হয়েছে এই বুঝতেছো তাহলে মা এটা হলো মوصوف নাকিরাতাল মوصুফাতাম বিমা বাদাহা তাহলে মানাটা হবে এইভাবে যে मसलन শাইআন মউসুফান বিকাউনিহি বাউদাতান ফামা ফাওকা কি বললাম এবারেটা বলম লা ইন্নাল্লাহ লা নাকেরাতন মৌসুফ আতনী বাধাহা তাহলে এই না মাটাকে যদি নাকেরায় মৌসুফা বলা হয় তাহলে মাটা হবে মৌসুফ বা মিলে হবে সিফত মাটা হবে মৌসুফ আর বাহু দত্তনাহা মাহুফালে মিলে কি হবে সিফত মৌসু মিলে হবে মোলে সাহানী এটি বলতেছেন দেখো নাকেরাতন মৌসুফ আতন সানিন এই সুরতে এটা হবে যে কোন রকমের মেশালি হোক আল্লাহ তালা কোনো রকমের মেশাল দিতে শঙ্কর ভোট করেন না সালিন কানা সেটা যে রকমের মেশালি হোক এটা হলো মায়ের একটা মা নাম একটা হলো আউজা ইন অথবা মাটা হবে মায়ে তাহলে মাটা আনলো কেন নিকৃষ্টতা গুরুত্ব বুঝাবার জন্য তাহলে মাটা যদি জায়দা হয় তাহলে মফুলে সানি হবে কি ফামা বাহা আল মফ তাহলে মায়ের পরে যে আছে বাউ ফামা বাউকা। এটা হবে মফুলে সানি বাউ দতন দুইটা মানা ছোট বাক্য একটা হলো মশা আরবিতে যেটাকে বলে নাম আরেকটা হলো ছাড়পকা ছাড়পোকা তাহলে বাউদ মানা কি হবে এখানে এখানে তার জি হয়েছে মশাটাকে কোনটাকে নামুস নামুস মশা বা ছাড় পোকা এখানে আকসার মুফা দিচ্ছেন বাহানা হল মশা সাধারণত করে থাকি মশা হোক বা তার উপরের কোনো কিছু হোক এখন উপরে দুই দিক দিয়ে হইতে পারে একটা হলো নিকৃষ্টতার দিক দিয়ে মশার চেয়ে উপরে মশার চেয়ে উপরে মানে কি আরো বেশি নিকৃষ্ট অথবা দেহের দিক দিয়ে মশার চেয়ে উপরে তার মানে মাছি অত অন্য কোনো কিছু দেখ এই কথাটাই বলতেছে মানা তার উপরে দেহের দিক দিয়ে উপরে হবে আই আক মিনহা তার চেয়ে বড় হবে বড় হবে মানে আই ফিল জিসমি দিক দিয়ে বড় হবে কাজ আন কাবুত এ কথাগুলো মনে রেখো আক বারো মিনাল বাউদ বাউদার চেয়েও বড় হবে বা উপরে হবে উপরে কোন দিক দিয়ে ফিল জিসমি। যেমন ওয়াল আন কাবুত মাছি বা মাকড়াও হবে যেমন পিঁপড়া আরো ছোট্ট রাতি রাহ এরপরে দেখো আয় বলে মোসানি বলতেছেন আয়ুকু বয়া নাহ কোনো মেশাল বয়ান করাটা আল্লাহ ছাড়েন না তিনি কেন করলেন করলেন হায়া হায়া শব্দের যে হাকি হিসেবে হায়া শব্দের আল্লাহ ইনসানা দেখো হাসিয়ার মধ্যে আছে এটা তাহলে লিখতে হবে না আচ্ছা কথাটা আমি একটু শুনে না হায়া শব্দের আসল অর্থ হইলো তাগাই গিরুন বা এন পরিবর্তন সংকোচ বোধ যেটা মানুষের উপরে আসে কোনো কিছুর নিন্দার ভয়ে তিরস্কারের ভয়ে তিরস্কার বা নিন্দার ভয়ে মানুষের মধ্যে যে একটা পরিবর্তন আসে এই পরিবর্তনটার নাম হলো হায়া কি না এখন এই হায়াটা হল হায়া হায়া যে এই মায়ানাটা এই মানাটা আল্লাহ সানে হইতে পারে না তাহলে হায়ার এটা হলো ইফতেদায়ী মানা আর এই পরিবর্তনের কারণে মানুষের করে এটা যেই কাজের কারণে পরিবর্তনটা আসছে মানে যেই অবস্থার সম্মুখীন হওয়ার কারণে তার মধ্যে আসছে ওই অবস্থাটা সে ছেড়ে দেয় ওই কাজটা সে ছেড়ে দেয় তাহলে হায়া এর পরিবর্তন আর হায়া এরতেহা হইলো তরক মানে করো আমি জামা একটা পরে আসছি জামাটা ময়লা দেখে আমার কাছে কেমন এনকেবাজ লাগতেছে এই এনকেবাজ লাগাটা হলে হায়ার শুরু আর শেষটা কি করবো আমি জামাটা খুলে ফেরে ফেরে দিব তাই না একটা কাজ করলে আমার কাছে লজ্জা লাগতেছে এখন বা লজ্জা লাগবে মনে করো তাহলে প্রথমে লজ্জার অনুভূতিটা আসতে পারে এই কাজটা ছেড়ে দে। তাহলে হায়া এর বেদায়া হইল তাগাই আর নেহায়া হলো তরক বলো কথা বলো এখন যে সকল ফেল এফতেদা এর এতেবারে আল্লাহ তালানের খেলাফ সে সকল ফেল আল্লাহ তালানে ইস্তেমাল হয় এনতেহারে এতেবার কিছুক্ষণ লাগলো রুকু আল্লাহ কোনো ধরনের মেশাল পেশ করতে লজ্জাবোধ করেন না এটার অর্থ হলো কোনো ধরনের মেশাল পেশ করাটা আল্লাহ ছাড়েন না প্রয়োজন হলো এটা করেন এই কথা বুঝ ঠিক রহমত রহমত শব্দ রহমতের বেদায়া দিল্লা কল হইতে পারে না এজন্য এটা নেহায়া হলো এ নাম মানুষের দিল যখন নরম হয় এর পরেই সে কারো এহসান করে অনুগ্রহ করে তো এখনো তাই যে সকল ফেয়ালের আল্লাহ তালার উপরে মানা হিসেবে হতে পারে না সেখানে আল্লাহ শব্দ হায়া শব্দটা আল্লাহ ব্যাপারে গায়ারতে পারে পারে না যেটা মানুষের উপরে আসে তিরস্কারের ভয়ে বা নিন্দিত হওয়ার ভয়ে এখন এই যে মাহানাটা والله تعالى منزه عن ذلك الله ثلاثه থেকে পবিত্র فاذا وصف الله تعالى به যখন আল্লাহ তাআলাকে এই وصف দ্বারা মুত্তাসিব করা হয় ইয়াকুন মা'নাহু আত-তর্ক এর মানে কি ترک এটি কারণে وذلك لان لكل فعل بدايه ونهايه فبدايه الحياء هو التغير الذي يلحق الانسان من خوف ما ينسب اليه ذلك الفعل القبيح কোনো রকমের মেশাল বয়ান করা ছাড়েন না কেন লিমাফি হিমিন কারণ তুচ্ছ ছোট্ট জিনিসের মেশানের মধ্যে অনেক হেকমত থাকে হেকমত যেহেতু থাকে এই জন্য আর জরা কাফির দেখো মাসালা তামিজুন মাসালা শব্দটা হাজা থেকে তমিজ হয়েছে হাজা থেকে তমিজ হয়েছে হাজা এটা বাবা সেতাই হরফে জর মাফ্র বিহি বাবা সেতাই হরফে জর এটা মা আনানটা যেমন বাবা সেতাই হরফে জর এটা এমনই এই কথাটা কেন বলা লাগলো এটা এই বলতে হইতেছে যে তমিস সেটা তো দুই কিসিমের তমিস মহাব্বাল আনিল ফল হবে আর নয় আনিল হবে তাই না তাই হাজা এটা ম ফল সেটা মজরুর দো যেতেছে তাহলে এই যে তামিজ যেটা মাসালা এটা মানে মাসালা এটা তো এই যে মাসাল ছিল আসলে শব্দটা যেই মাসাল শব্দটা এটা যদিও নাকি লবজি ভাবে কিন্তু আসলে সেটা মাফর মাহফর থেকে তাহবিল করে তারা বানানো হয়েছে তামিজুন মহাব্বালুন আনিল এখন তারা যে বলে জানার জন্য বলা তোর কি বলতেছে মা এটা হলো বিমান আর যা যেটা আছে তার মা বা সব সেলা সহকারে হবে খবর তাহলে কি ফাই বলতে আছে শোনো ফাইদাটা কি আল্লাহ অনেককে গুমরাহ করবেন এবং অনেককে হিদায়ত দেবেন يضل به اي بهذا المثل كثيرا عن الحق حق থেকে অনেক বিভ্রান্ত করবেন لكفرهم به Kader to nidranto korben je ei ekta masal obotinna hole etake jara oshikar korbe tara shobai ghumra hobe na wa yahdi bihi kathira min almu'minin litasdiqihim bihi wa ma yadhillu bihi illa alfasiqin ar allah to er madhyome obaddhodderkei bibhranto korben আগে থেকে আগের থেকে বসে আছে আসল অর্থ হল আল খরু আনিক এখন খরু আনিতা এটা যদি বিল লিয়া হয় তাহলে সবিরা গুন ব্যাপারে এসলার করে এ কি বলে ফাঁসে আর মুর্তাকে কবিরা মুশির আলে সভিরা বলে ফাঁসেক আর এই যদি তার কবিরা একদম স্পষ্ট প্রকাশ্যে করে আলানিযাতান করে সে কোনো সংকোচ বোধ করে না তাহলে তাকে ফোকায় তবে এই শব্দগুলো কাফেরদের উপরে এতলাক হয় কারণ ফিস্ মূল অর্থ কি বললাম কাুজ আনি বিলকুল লিয়া হয়েছে এখানে ফাসিকিন বলে কি উদ্দেশ্য কাফির তাই না الخارجين عن طاعته <تصفيق> <تصفيق> انا <مانت> فاسقين الخارجين عن طاعته اي بالكليه ايه <بي برطة> بقى <الخارجين عن طاعته> اي بالكليه وهم <أهما> الكفار واخر دعوانا ان الحمد لله رب العالمين